বাংলা গত পর্বে আমরা প্রথম বাক্যের প্রথম শব্দ এলাম সম্পর্কে জেনেছি এই পর্বে আমরা ইন্সা আল্লাহ আলোচনা করব এ বাক্যের পরের শব্দটি অর্থাৎ আল্লাহ সম্পর্কে। মহান আপনার উপর বর্ষণ করুন। উসুল লেখক এলাম রাহিমা কাল্লা বাক্যের দ্বিতীয় শব্দ রাহিমা কাল্লা দ্বারা বোঝাচ্ছেন মহান আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন যাতে করে আপনি অর্জন করতে পারেন যা আপনি খুঁজছেন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 যদি আপনি রহিমা কল্লা ও গাফার আলাক একত্রিত করেন তাহলে প্রতিটির আলাদা অর্থ থাকবে মাফিরা বা মাগফিরাত হল ক্ষমা আর রহমাদ এবং রহমত হল দয়া দুটোকে একত্রিত করা হলে এটি দুটো অর্থকে নির্দেশ করবে একত্রিত অবস্থায় মাগফিরাদ দ্বারা পূর্ববর্তী গুনার জন্য ক্ষমা এবং রহমাত দ্বারা পরবর্তী গুণা সেগুলোর ফলাফল এবং শাস্তি থেকে নিরাপত্তাকে বোঝাবে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 অনুত্তম অবস্থান গ্রহণ করেন রাহমা শব্দটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই নিয়তেই করতে হবে যে এখানে রাহমা অর্থ হল হিদায়তী বুখারির একটি হাদিসে রসুল সাল্লি সাল্লাম বলেছেন হে আল্লাহ আপনি আমার কমকে ক্ষমা করে দেন কারণ তারা জানে না তারা অজ্ঞ শাহাই বুখারির ব্যাখ্যা গ্রন্থ অমদাতুল কোয়ারিতে বদরুদ্দিন আলআনি রাহেমাহুল্লাহ রসুল্লাহ সাল্লিমের এ হাদিসটির ব্যাপারে বলেছেন যখন তার কওম কাফির ছিল তার ক্ষতি করছিল এবং তার উপর অত্যাচার চালাচ্ছিল তখন নাবী মুহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেন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 এটা হতে পারে হাসির মাধ্যমে অথবা প্রশংসার মাধ্যমে কোন শব্দের মাধ্যমে কারো পিঠে হাত বুলিয়ে দেওয়ার মাধ্যমে আজ অনেককে দেখলে মনে হয় দাঁত যেন আউরার অংশ অনেকের আচরণ এমন যে দাঁত ঢেকে রাখা যেন পর্দার অংশ কথাটা হাসিন না আসলেই কিছু মানুষ এমন দাওয়া হয় হিক্মা ভদ্রতা ও নম্রতার মাধ্যমে আপনি চাবি ঢুকতে পারবেন না রাহমত হল মানুষের মন জয় করার চাবি মহান আল্লাহ যদি রুক্ষ ও সাল্লাম চিত্তের হতেন তাহলে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত যদি খোদ নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের জন্য এ কথা প্রযোজ্য হয় তাহলে চিন্তা করুন অন্য সবার ক্ষেত্রে কি হতে পারে نبی جایٔ کے تا شوی رکھتے دعوار نبی صلاح متحد তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট তোমাদেরকে যা কিছু কষ্ট দেয় তাঁর তিনি প্রতি শিক্ত বড়ই দয়ালু সুরা আত্মা আয়াত একশো মহান আল্লাহ তার নাবির ব্যাপারে বলেছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি তোমাদের প্রতি দয়ালু সহানুভূতিশীল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 ফালাসিফা কিংবা গ্রীক দর্শন চর্চাকারীদের বৈশিষ্ট্য ছিল তারা বুদ্ধিবৃত্তিক ভাবে সবকিছুর ব্যাখ্যা করার অর্থাৎ রেশনালাইজেশন করার চেষ্টা করত তারিখে বর্ণিত আছে আর শাফে রাহমাহুল্লা একবার বাগদাদে গেলেন এবং আল কারাবিসি আশাফের বাগদাদে আসার কথা জানতে পারল বিভিন্ন জায়গা থেকে লোকজন আশাফে দেখতে আসছিলেন তো আল কারাবিসি তার বন্ধুদের বললেন চলো আমরাও গিয়ে আশরাফেয়কে দেখে আসি ফলাসিফা বা গ্রিক দর্শনের চর্চাকারীরা খুব বাকপটু হতো তাদের কথা হতো খুব সুন্দর এবং খুব কৌশলী তাদের কুরআন এবং হাদিসের আইন ছিল না তাই তারা তাদের কথার জাদু ব্যবহার করত তো আল কারাবিসি বললেন চলো আশরাফে কাছে গিয়ে তাকে নিয়ে কিছুটা মজা করা যাক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 কিন্তু তিনি চুপচাপ তাদের প্রশ্ন শুনলেন তিনি ধৈর্য ধরে তাদের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন আয়াতের পর আয়াত হাদিসের পর হাদিস একটির পর একটি সালাফদের দিতে থাকলেন যতক্ষণ না তিনি তার ইম ও আদবের মাধ্যমে তাদেরকে অভিভূত করে দিলেন জানেন সর্বশেষে এই দর্শনবিদ এই বিদায়াতই এই বুদ্ধিবৃত্তিক ব্যাখ্যাকারীরা কি বলল তারা বলল আমরা বিদায়াত ত্যাগ করলাম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 কাছে অন্তরের চাবি ছিল এবং বার্তা পৌঁছে দেওয়ার তাই আমি এর আগের ক্লাসগুলোতে আমি লুতকে দিয়েছিলাম হেকমা ও জ্ঞান সুরা আল আিয়া আয়াত চুয়াত্তর ওয়ালাম্মা তাই হুকা যখন মুসা যৌবনে পদার্পণ করলেন এবং পরিণত বয়স্ক হয়ে গেলেন তখন আমি তাকে হেকমা ও জ্ঞান দান করলাম সুরা আল কাস আয়াত চোদ্দ আর তাই হেকমা থাকাও অপরিহার্য আর এখানে সেটাই প্রকাশ পাচ্ছে এই বাক্যে রাহিমা কল্লা শব্দটির ব্যবহার হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমা উল্লার হেকমার অংশ এভাবেই মানুষের মন ও মস্তিষ্ককে আয়ত্তে আনা যায় রাহিমা কল্লাহ যদি আপনি কারো সাথে দ্বিমত পোষণ করেন তবুও তো তারা মুসলিম আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করুন এ থেকে শিক্ষা গ্রহণ করুন এবং নিজেকে বিনিত করুন নিজের ডানা তাদের প্রতি অবনত করুন আপনি জানেন কি এখানে কোন ব্যক্তি রাহেমাকল্লা বলছেন জানেন কোন ব্যক্তি রহমতের জন্য দোয়া করছেন এই মানুষটি দয়া করছেন যার ব্যাপারে দুইশ বছরের বেশি সময় ধরে অপবাদ দেওয়া হয়েছে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 আমার বা আপনার অনুসরণ কারো জন্য বাধ্যতামূলক করা হয়নি তাই হেকমা ও উত্তম আচরণের সাথে এই দাওয়া পৌঁছে দিন এমন ভাবে যা অন্তরে স্বাচ্ছন্দ্য আনে ও কোমলতার পরিচয় দেয় সুনান আর তির্মিতিতে আছে আবদুল্লাহ ইব্দুল হারিস্লাহ তালু বলেছেন মা আহাদান রুহান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 আয়াতে বলেন অতপর যখন বিপদ টোলে যায় তখন তারা ধন সম্পদ লাভের আশায় তোমাদের সাথে অবতীর্ণ হয় মুনাফিকরা তাদের জিভে ধার দেয় আর তা মুমিনদের দিকে বাড়িয়ে দেয় অন্যদিকে মুমিনরা মুহাম্মদ রসুল উল্লাহিনাহ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 আর অনেক সময় মানুষের মন জয়ের জন্য তাদের প্রশংসা করতে হয় সালাতের শেষে নামাজের শেষে আমরা যে দোয়ারটা পড়ি রাসুল উল্লাহ সাল্লিহ্লাম সেটা মুআ ইবনে জবাল রাজি তাল আনহুকে শিখিয়ে দিয়েছিলেন আপনারা কি মনে করেন রাসুল উল্লাহ সাল্লি হুয়া হঠাৎ মুআজের কাছে এসে বললেন সালাতের পর এটা পড়বে না তিনি মুআর কাছে আসলেন এবং বললেন ইন্নি ওহিবুকাইয়া মুআ চিন্তা তারপর বলেন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 আর এটাই হল হেকমা সম্পন্ন সৎ কর্মশীল এবং সফল দায়ের বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ এরি সাথে আমরা এই বইয়ের প্রথম বাক্য এল্লার আলোচনা শেষ করলাম বারক আল্লাহম আল্লাহ মুহমিম আসসালাম